দুলিল্লাহাম আম্মা রসুলিল্লাহ আমি উপস্থিতি আজকে যে বিষয়টি আমরা কথা বলবো তা হলো নাস্তিকতা এবং চিন্তার দূষণ নাস্তিকতা কি তানি আমাদের সবারি মোটামুটি ধারণা আছে নাস্তিকতার ফেতনা বেশ কয়েক বছর ধরেই ভয়ালুরূপ ধারণ করেছে আমাদের সমাজের প্রায় সকল অংশেই এই ফিতনা কোন না কোন মাত্রায় পৌঁছে গেছে এর কিছু আমরা দেখতে পাচ্ছি কিছু দেখতে পাচ্ছি না আজ নাস্তিকতার বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন পরিষ্কার তবে আমাদের আলোচনা কেবল নাস্তিকতা নিয়ে না আমাদের আলোচনার বিষয়বস্তু হল নাস্তিকতা এবং চিন্তার দূষণ এখানে চিন্তার দূষণ বলতে আমরা কি বোঝাচ্ছি আসলে কোন সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটা শুধু নাস্তিকদেরই প্রভাবিত করে না কিছু মানুষকে নাস্তিককে পরিণত করার মধ্যেই এই সীমাবদ্ধ থাকে না বরং কোন সমাজে যখন নাস্তিকতা প্রসার পায় তখন সেটার কুপ্রভাব মুমিনদের উপর সমাজে নাস্তিকতার প্রসারের ফলে তার প্রতিক্রিয়া হিসাবে বিশ্বাসীদের অনেকের মাঝে চিন্তা দূষণ দেখা যায় এই কারণেই আমাদের আজকের আলোচনার এই নামকরণ নাস্তিক বলতে এমন কোন লোককে বোঝায় যে রাব্বুল্লা আলমিনের অস্তিত্বে বিশ্বাস করে না একজন নাস্তিক বিশ্বাস করে আমাদের চারপাশের আকাশ জমিন সুনির্দিষ্ট নিয়ম মেনে তিন ও রাতের আবর্তন ঋতুর পরিবর্তন এই সবকিছুই আপনা আপনি নিজ থেকে হয়েছে এর পেছনে কোন নিয়ন্ত্রণকারী নেই কোন সৃষ্টিকর্তা নেই সুতরাং নাস্তিক মাত্রই কাফির কারণ সে আল্লা সুবাহান হাতরার অস্তিত্বকে অস্বীকার করে সবচেয়ে বড় সত্যকে সে অস্বীকার করে আর এই কুফুরের কারণে তারা কাফির তবে কেবল আল্লাহ আছেন এটা বিশ্বাস করাই মুমিন বা বিশ্বাসী হবার জন্য যথেষ্ট নয় যেমন মক্কার মুসলিকটা বিশ্বাস করত যে আল্লাহ আছেন পবিত্র এই সাক্ষ্য দিয়েছেন যদি আপনি তাদেরকে জিজ্ঞেস করেন কে নভ্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে চন্দ্র সূর্যকে কে পরিচালনা করছে তবে তারা বলবে অবশ্যই আল্লাহ তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে আকাশ থেকে পানি বর্ষণ করে অতপর দাদারা মৃত জমিনকে কে উহার মৃত হয়ে যাওয়ার পর আবার সঞ্জীবিত করে তবে তারা অবশ্যই বলবে আল্লাহ বলুন সমস্ত প্রশংসা আল্লাহরী কিন্তু তাদের অধিকাংশই তা না। সুতরাং বুঝা যাচ্ছে মক্কার মুসলিকরা বিশ্বাস করত যে আল্লাহ আছেন কিন্তু তাদের অপরাধ ছিল তারা আল্লাহকে বিশ্বাস করলেও আল্লাহ এক এটা বিশ্বাস করত না তারা আল্লাহর সাথে শরিক করত তারা আল্লাহকে একক ইলা হিসেবে মানত না আল্লাহ একক তার কোন শরিক নেই এটা তারা মানত না আর এই কারণেই তারা ছিল কাফির মুসলিক একই ভাবে মুসলিক হিন্দুরাও বিশ্বাস করে সমগ্র সৃষ্টির একজন সৃষ্টিকর্তা আছেন কিন্তু একই সাথে তারা তেত্রিশ কোটি দেবতাও বিশ্বাস করে এদের ইবাদত করে অন্যদিকে ইহুদীয় খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্ল আলিম ওসাল্লামের উপর ইমান না আনার কারণে এবং রাসুল সাল্ল আলিমসাল্লামের উপর নাজিলকৃত শরীয়তের অনুসরণ না করার কারণে তারা কাফির বলে গণ্য হবে সুতরাং বুঝা গেল কেবল আল্লাহ আছেন স্রষ্টা আছেন আছেন এটুকু বিশ্বাস করলেই হবে না বিশ্বাসী হবার জন্য মুমিন জন্য আল্লাহ এবং শিখানো উপর সম্পূর্ণভাবে বিশ্বাস আনতে হবে তবে অনেকেই এই ব্যাপারটা বুঝেন না অথবা বুঝেও অবহেলা করেন এবার আসা যাক চিন্তার দূষণ নিয়ে আলোচনায় নাস্তিকতার প্রসার যখন ঘটে তখন সেটার একটা কুপ্রভাব মোমিনদের উপরও পড়ে মোমিনরা যদি নাস্তিকদের জবাব দেয়া তাদের সাথে যে তাকে নিজেদের মূল লক্ষ্য বানিয়ে ফেলে তখনই এটা ঘটে যেমন নাস্তিকরা, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তখন তখন মুমিন যখন উত্তর দিতে চায়, সে চিন্তা করে যুক্তি দিয়ে নাস্তিককে পরাজিত করার কিন্তু ইসলামের এমন অনেক দিক আছে যেটার পেছনের হেকমত যেটার পেছনের যুক্তি আমরা বুঝতে পারি না ইসলামের এমন অনেক কিছু আছে যেটা আমাদের কাছে প্রথমে অপছন্দনীয় মনে হয় কিন্তু আল্লাহ এর মধ্যে কল্যাণ নিহিত রেখেছেন তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয় পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দ নয় অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হয়তোবা কোন একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয় তা অকল্যাণ কর বস্তুত আল্লাহ জানেন তোমরা জানো না আমাদের কাছে এটা অপছন্দনীয় কিন্তু এর মধ্যে কল্যাণ আছে আমরা জানি না আল্লাহ জানেন এরকম অনেক বিষয় আছে যেটা আমাদের কাছে যৌক্তিক মনে হবে না অথবা আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবো না জান্নাত যাহার নাম না সম্ভব না কারণ এগুলো আমাদের এগুলোর উপর ইমান আনতে বলেছেন আর এটাই মোমিনদের বৈশিষ্ট্য আল্লাহ তালা বলছেন এই কিতাব যার মাঝে কোন সন্দেহ নেই এটা মোত্তাতিনদের জন্য হেদায়ত যারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে আল্লা জিনুক মিনুনা বিল যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে সুতরাং যারা গায়বের উপর ইমান আনে আল্লাহ বলছেন কুরআন তাদের জন্য হেদায়েত, যারা বিজ্ঞান দিয়ে প্রমাণ করে ইমান আনে যারা যুক্তি দিয়ে প্রমাণ করে ইমান আনে যারা সর্ত দিয়ে ইমান আনে আল্লাহ কিন্তু তাদের কথা বলেননি বরং আল্লাহ তালা বলেছেন আল্লা জি নাই মিনুনা বিল গাইব যারা গায়বের উপর ইমান আনে কুরআন তাদের জন্য হেদায়েত। অনেক বিষয় অবশ্যই আছে এবং থাকবে যেগুলো বুদ্ধির আয়ত্তের বাইরে বিজ্ঞান যুক্তির আয়ত্তের বাইরে সুতরাং বুদ্ধির কাজ হল আল্লাহ ও তার যে হক কোরআন যে আল্লাহর কিতাব এই ব্যাপারে নিশ্চিত হওয়া একজন আল্লাহ আছেন বুদ্ধির কাজ হল এটা বোঝা এবং আল্লাহ কোরআনে আমাদের বলেছেন চিন্তাশীলদের জন্য দিন ও রাতের আবর্তনে সমুদ্রের বুকে চলা জাহাজের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে নিদর্শন আছে আসলেই যদি কোনো সুস্থ চিন্তার মানুষ তার চারপাশের দুনিয়ার দিকে তাকিয়ে চিন্তা করে তবে সেটা স্বীকার করতে বাধ্য হবে যে এসব সৃষ্টির পেছনে অবশ্যই একজন সর্বশক্তিমান স্রষ্টা আছে সুতরাং বুদ্ধির কাজ হল এতটুকুই কিন্তু একবার আল্লাহ তার রাসুলকে চেনার পর তাদের কথাকে যুক্তি দিয়ে মাপা যাবে না যেমন ফেরেস্তারা দেখতে কেমন আল্লাহর আরো কেমন জান্নাত জাহান্নাম এখন কোথায় আছে আল্লাহর বৈশিষ্ট্য এগুলো যুক্তি দিয়ে বোঝা যাবে না এগুলো যুক্তির আয়ত্তের বাইরে এটা হলো ইমান আনার বিষয়ে নাস্তিকতা যেভাবে চিন্তার দূষণ করে তা হল নাস্তিকদের সাথে তর্ক করতে করতে এক সময় মোমিনদের মধ্যে অনেকেই যুক্তি তর্ক দিয়ে শরীয়তকে বিচার করতে চায় যুক্তি বিজ্ঞান এসবের আলোকে আল্লাহর হুকুমের বিচার করতে চায় সবকিছু লজিক দিয়ে বুঝতে চায় আল্লাহ এটা কেন করতে বললেন ওটা কেন নিষেধ করলেন ওটা কেন এভাবে করলেন এ ধরনের প্রশ্ন তাদের মাথায় ঘুরপাক খেতে শুরু করে আর তখন ইসলামের কিছু বিষয় তাদের কাছে অযৌক্তিক মনে হতে শুরু করে তাদের মনে হয় শরীয়তের কিছু কিছু বিষয় আজকের জন্য প্রযোজ্য না তাদের মনে হয় শরীয়তকে নতুন করে ব্যাখ্যা করা দরকার ইত্যাদি ইত্যাদি কোনটা আর কোন জায়গায় যুক্তি ব্যবহার করতে হবে আত্মসমর্পণ তার আদেশ ও নিষেধগুলোকে সরিয়াহকে বিনা প্রশ্নে ও নির্দিধায় মেনে নেয়া আল্লাহ তার কিতাবে বিশ্বাসী কৌমের ব্যাপারে আমাদের জানিয়েছেন তাদের মধ্যে এমন কোন সম্প্রদায়কে পাবেন না যারা তাদের প্রতি প্রেরিত রাসুলের উপর ইমান আনার পর তার আদেশ নিষেধ পালনের আগে ব্যাখ্যা দাবি করেছে যদি তারা এমনটা করত তবে তারা প্রকৃত বিশ্বাসী হত না বরং আল্লাহ যতগুলো বিশ্বাসী সম্প্রদায়ের কথা আমাদের জানিয়েছেন তাদের সবার বৈশিষ্ট্য ছিল এই যে তারা তাদের নবীর কথা বিনা শর্তে বিনা প্রশ্নে মেনে নিয়েছিল তারা কখনোই হুকুমকে যৌক্তিক মনে না হবার কারণে বা এর পেছনের হেকমা না জানার কারণে হুকুম পালন থেকে বিরত থাকেনি আল্লাহর নির্ধারিত বিষয় নিয়ে তার কর্তৃত্বাধীন বিষয় নিয়ে অযথা প্রশ্ন কিংবা আলোচনায় তারা নিজেদের ব্যস্ত করেনি সিরাদুল মুস্তাকিম বা সরল পথে চলার পদক্ষেপগুলো হলো। অনতি বিলম্বে তা শুরু করা চতুর্থত এই পথে চলার ক্ষেত্রে সকল প্রতিবন্ধকতা অপসারণ করা পঞ্চমত সর্বোত্তম ভাবে শরীয়ার দায়িত্ব পালনের জন্য সাধ্যমত চেষ্টা করা আর পরিশেষে কেবল আল্লাহ তার রাসুলের আনুগত্যের জন্যই হুকুমকে মেনে চলা আমরা হুকুমের পেছনের হিকমাহ কিংবা যৌক্তিকতা জানছি আর তা না হলে অন্যথায় মানছি না এ ধরনের আচরণ আনুগত্যকে কলঙ্কিত করে এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণের বিরোধী আল্লাহ তালা আমাদের সকলকেই তার উপর তার দিনের উপর নিঃশর্ত আত্মসমর্পণ করার তৌফিক দান করুন আওয়ানা আনহামদুলিল্লাহ রবিআ